যখন ইসলাম গ্রহণ করেন তখন কেউ কেউ ইসলামের দিদা সংকোচ করতেছিলেন মানে পুরাপুরি ইসলামের কিছু মেনে নিয়ে একশো ফার্সেল ইসলামে ঢুকা এরকম ক্ষেত্রে দেখা গেল কিছু কিছু সমস্যা দেখা তারা সব মেনে নিতে রাজি ওটের গোস্ত খাবে না ইহুদিরা ওটের গোস্ত হালাল কিন্তু তারা ওটের গোস্ত খাবে না কারণ আলহিসাম তিনিও ইসলাম গ্রহণের পরে মোটের খান না একটা হলো আপনি হালালকে হালাল মনে করা কিন্তু কোনো কারণে আপনি খাচ্ছেন না এটা এক জিনিস কিন্তু আপনি যদি মনে করেন যে না গরুর গোষ্ঠ হারাম তারপরে আপনার ছাগলের মধ্যে পুরুষ মহিলা দুই রকম আছে না তো পুরুষ যেগুলা পাঠা খান না এটা ভালো কথা কিন্তু এটা যে হালাল এটা মেনে নিতে হবে এখন ওটের গোস্ত ইহুদিরা আগে থেকে খায় তাদের কাছে তো নতুন করে খেতে গেলে ভালো লাগবে না যে জিনিস তারা অভ্যস্ত না কিন্তু মানে তারা এটাকে হালাল মেনে নিতে নবী রসুল খান আরও এটারে হালাল বলেন এটা কেমন কথা আল্লাহ তখন এই ছোট একটা জিনিস যে সামান্য একটা জিনিস এই সামান্য এটার থেকে কিন্তু বড় বড় জিনিসের উৎপত্তি হবে প্রথমে আপনার সেরেক বেদাত বড় আকারে আসবে না এই ছোট্ট একটা আসবে এই ছোট্ট আস্তে আস্তে আস্তে আস্তে আপনি বড় বড় বেদাতের দিকে ইসলামের মধ্যে পুরোপুরি ডুবে যাও পুরোপুরি প্রবেশ করো কিছু প্রবেশ করবে কিছু বাইরে থাকবে এরকম হবে না এইরকম ইসলাম আল্লাহ কবল করবেন না ইসলাম গ্রহণ করলে কাপান আগা গোড়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সবকিছু ইসলামের মধ্যে শয়তানের খতোয়া আমরা একদিন ব্যাখ্যা দিছি খতোয়াকে মানে প্রথম মনে হবে এটা ছোট জিনিস মোটর বস্ত না খাওয়া এটা আবার কি এটা তো বড় কিছু না কিন্তু এই ছোট এটা থেকে আস্তে আস্তে নামার জন্য দেখা যায় ওই মানে আমরা বলছি না জানা ব্যাপারে অশ্লীলতার ব্যাপারে মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হলো মানুষ কিন্তু জেনা করার দিকে আগ্রহী না মানুষের মধ্যে স্বাভাবিক ন্যূনতম একটা লজ্জাশীলতা দিয়ে খতোয়ার আশ্রয় নেই খতোয়া প্রথম খতোয়া হইল মোবাইলে কথা বলে মোবাইলে কথা বলে যে মোবাইলে কথা বললে অসুবিধে কি এটা তো এটা তো কথা আনা হচ্ছে এক সময় তার কাছে জানাটা বেবিচারটা স্বাভাবিক বিষয় হয়ে যাবে এই যে মূল কাজে নেওয়ার জন্য যতগুলো মাঝখানে ঘটেই পার হইতে হয়েছে এগুলার নাম হলো হ্যাঁ মিঠাই আনে রেখছে মিঠাই রাখার পরে কি এসছে হ্যাঁ মিটা খাওয়ার জন্য ওইটা আসছে এবার এটার পরে আরেকটা আসছে আরেকটার পরে আরেকটা আসছে। লাস্টে আসি বাড়িওয়ালা থেকে দুই গ্রাম দুই গ্রাম থেকে দুই এলাকা বাস বিশাল সংঘর্ষ রূপ নিছে কিন্তু মূল ঘটনা কোথায় সামান্য একটু মিঠাই লাগাই দিছে শয়তান এই যে মাঝখানের যে ঘটনা এটার নাম হলো খতওয়া। আল্লাহ খুতোয়া তো শেতানের এই খতোয়া গুলোর ব্যাপারে থাকবে শত্রু গোপনীয় শত্রু না এই জন্য শত্রু যদি সুন্দর কাজও করে বুঝতে হবে এর পিছনে কোনো মতলব আছে শৈতান যদি সুন্দর একটা খুতোয়া নিয়ে আসে দেখতে অনেক সুন্দর অনেক মজাদার অনেক ভালো এই জন্য আল্লাহাক বলছে খবরদার জেনে রাখবা ইন্দ বুমিন তোমাদের সুস্পষ্ট দুঃশন ঝাল কোমল বাইনা মহা পরাক্রমশালী বিজ্ঞানী অর্থাৎ কোন কারণে যদি তোমাদের পদস্খলন ঘটে তা অজ্ঞাত ঘটলে সেটাও আল্লাহ জানেন আর ইচ্ছা করে ঘটলে সেটাও আল্লাহ পাক